أَلْفَيْتَ عَلَى الْحُسْنِ الْعَبَقَى فَالْوَرْدُ تَضَوَّعَ وَعَتَنَقَى حَسِّنْ يَا رَبُّ لَنَا الْخُلُقَى الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانة بستتي আমরা ধারাবাহিকভাবে ভাবে মোমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল সত্যবাদিতা আমানিতা ও প্রতিশ্রুতি রক্ষার মত সত্যবাদিতাও মোমিনের একটি অপরিহার্য বৈশিষ্ট্য পক্ষান্তরে মুনাফিকের বৈশিষ্ট্য বা আলামত সমূহের একটি হচ্ছে ইদ কাজাবা যখন সে কথা বলে মিথ্যা বলে একটি উপস্থিতি পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ তার মোমিন বান্দাদেরকে সত্যবাদীদের সঙ্গে থাকার এবং সঠিক কথা বলার জন্য আদেশ করেছেন আল্লাহ সুহানো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো অপর সঠিক কথা বলো পক্ষান্তরে যে মিথ্যা বলতে অভ্যস্ত সে সর্বদা মন্দির দিকেই পা বাড়ায় হাদির শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ আলী বলেছেন وإن البدر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحضر الصدق حتى يكتب عند الله صديقا وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحضر الكذب حتى يكتب عند الله كذبا شطو أكريد هراء تمدر أكانت كرتب كرن شطو পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় আর এভাবে মানুষ যখন সত্য বলতে থাকে এবং সত্য বলার চেষ্টা করতে থাকে তখন এক সময় আল্লাহ নিকট তার নাম বা সত্যবাদী হিসেবে লেখা হয়। আর তোমরা মিথ্যা বলা থেকে সাবধান থাকবে কারণ মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় আর পাপ মানুষকে জাহান নামের পদ দেখায় আর এভাবে মানুষ যখন মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার চেষ্টা করতে থাকে তখন এক সময় আল্লাহ তালার নিকট তার নাম কাজ বা মৃত্যুক হিসেবে লেখা হয় সুতরাং থেকে আমরা বলতে পারি পরিণাম হলো জান্নাত আর মিথ্যার পরিণাম হল জাহান্ন আয়াতে আল্লা সুবাহান হুম তালা দশটি বিশেষ গুণের অধিকারী নারী পুরুষের কথা উল্লেখ করেছেন তন্মধ্যে এক প্রকারের নারী পুরুষ হচ্ছে সত্যবাদী পুরুষগণ ও সত্যবাদী নারীগণ তাদের সকলের ব্যাপারে সুসংবাদ বর্ণনা করে আল্লাহ করে রেখেছেন আমারিতার পর্বেও এই হাদিসটি আমরা আলোচনা করেছি হাদিসটিতে রাসুল্লাহ সাল আলহিম চারটি বিষয়ের প্রতি গুরুত্ব করে বলেছেন আর বা কুন্না ফা তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চলে গেলেও তোমার কোন ক্ষতি নেই এক আমানত রক্ষা করা দুই সত্য কথা বলা তিন উত্তম চরিত্রের অধিকারী হওয়া চার নিরাপদ বা হালাল খাবার খাওয়া আর মিথ্যা হলো সুনানিতে বর্ণিত হয়েছে রসুল আলী সাল্লাম বলেছেন তুমি ওই জিনিস পরিত্যাগ করো যা তোমাকে সন্দেহ পতিত করে এবং এই জিনিস গ্রহণ করো যাতে সন্দেহ নেই কেননা সত্য প্রশান্তির কারণ এবং মিথ্যা সন্দেহের কারণ বোনেরা সত্য কথা বলার মধ্যেই কল্যাণ রয়েছে সত্যের মধ্যেই রয়েছে প্রশান্তি মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিয়ে কল্যানার প্রশান্তি লাভ করা যায় না আসলে মানুষ যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রকৃত বিষয়টা খুলে বলে কোন রূপ সমস্যা থাকলে সেটা কেনা বেচার সময় উল্লেখ করে এটি কিন্তু তারা না হবে আর যদি তারা বলে এবং কেনা বেচার মধ্যে বরকত দেয়া হবে তারা যদি তা গোপন রাখে এবং মিথ্যা বলে তাহলে তাদের কেনা বেচার বরকত রহিত করা হয় বাস্তবিকভাবেই মানুষ যদি সত্য বিষয়টা খুলে বলে তাহলে তাকে এতটা পেরেশানির সম্মুখীন হতে হয় না আর যারা সামান্য লাভের জন্য মিথ্যা বলে থাকে তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয় একের পর এক তাদের অনেক ঝামেলায় পোহাতে হয় একটি মিথ্যাকে ঢাকতে গিয়ে বলতে হয় আরো অনেকটি মিথ্যা এমনকি মিথ্যা কসম পর্যন্ত খেতে হয় আর পরবর্তীতে যখন সত্য প্রকাশ পেয়ে যায় তখন যে সেই মিথ্যাবাদী ব্যক্তিকে কেমন অপমান আর লাঞ্ছনার শিকার হতে হয় তার বলার অপেক্ষা রাখে না প্রিয় ভাই বোনেরা আজকের সমাজের মানুষগুলোর কথা একটু চিন্তা করুন সত্য আজ কেমন উপেক্ষিত ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় অফিস আদালত অল্প কিছু মহল ছাড়া প্রায় সব ক্ষেত্রেই মিথ্যার ছাড়াছড়ি আজ কেনা বেচার সময় কয়েকজন সত্যবাদী মানুষ পাওয়া যায় নিজের পণ্যের কোনো ত্রুটি থাকলে কেউ তা প্রকাশ করতে চায় না উপরে ভালো কিছু দেখিয়ে ভিতরে মন্দটা মিশিয়ে দিতে চায় ফল খরিদ করতে গেলে দেখবেন তারা মুখে বলবে ভাই একটাও পচা দেব না কিন্তু দেওয়ার সময় ঠিকই মন্দগুলো বাঁচতে শুরু করে এর কারণ হচ্ছে কথায় কাজে সততা নেই তারা ক্রয় করেছে অথচ সে আরো বেশি লাভ করছে আবার অনেকে এমনও বলে থাকে আপনি যে দাম বলছেন সেই দামে কিনতেও পারেনি বাস্তব সত্য হল এর থেকে অনেক কম দামেই সে জিনিসটি ক্রয় করেছে বড়ই আফসোসের বিষয় একটু বেশি লাভের আশায় বহু মানুষই আজ নিজের হালাল ব্যবসাটাকে মিথ্যা দিয়ে হারাম বানিয়ে ফেলছে অথচ তারা যদি সততার সাথে ব্যবসা করতো অল্প লাভের মাঝেও অনেক কল্যাণ অর্জন করতে পারত নিজের দুনিয়া ও আখিরাত আলী বলেছেন সত্যবাদী ও আমানোদ্দার ব্যবসায়ী আখেরাতে নবী সিদ্দিক ও শহীদ সাথে থাকবে সুবাহানী ভাইদের জন্য জান্নাতে উঁচু মর্যাদা লাভের কতই না সুবর্ণ সুযোগ কিন্তু অবস্থা সম্পর্কে তো ভালো করে অবগত আছি একটু ভাবুন নিজ নিজ অবস্থানে আমরা কতটুকু সত্যবাদিতার পরিচয় দেই এই যে মানুষ মোবাইলে কথা বলছে এক জায়গায় আছে অথচ বলছে অন্য জায়গায় এটা কি সত্যবাদিতা কেউ বা কোরআনার সঠিক দলিল প্রমাণ জানার পরও নিজের দলের ভ্রান্ত প্রচার করে মত সত্যবাদিতা মনে যা আসলো তাই লিখে অনলাইনে পোস্ট করে এটা কি সত্যবাদিতা না ভাই এমন যেন না হয় আসুন হে মুসলিম ভাই বোনেরা আমরা সকল ক্ষেত্রে সত্যবাদিতার পরিচয় দেই সত্য কথা বলি সত্য কথা লিখি সত্য পথে চলি এবং সত্যবাদীদের সঙ্গে থাকি পরিশেষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সবাইকে অনুরোধ করছি আসুন কল্যাণ প্রত্যাশী ভাই বোনেরা কারা সত্যবাদী এই বিষয়টিও আমরা সঠিক ভাবে জানার চেষ্টা করি আল্লাহ দান করলে পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের সকলকেই কথায় কাজে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন আমাদের ন্যাক তামান্না গুলু আপনি কবুল করুন